जे नम्बर सुलंदर शारद के मिले पे एर निजे के प्रतिष्ठित करते पेन से मूलत सृष्टि जगत श्रेष्ठ सर ठीक है प्रत्याख्यन करद के विमुखेम सरजिल से हे सृष्टि जगत सब चेहरे निकृष्ट जदिव की है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 হৃদায়তের এই পথে যদি কেউ অগ্রসর হতে পারে তাহলেই তার শ্রেষ্ঠত্বর্যাদা প্রমাণিত হবে তাহলে এবং রাসুলপণ যে বক্তব্য নিয়ে এসেছেন এই বিপুলতে যায় তাহলে কিন্তু সে কোন অবস্থায় কি করতে পারবে না কোন অবস্থায় শ্রেষ্ঠত্ব লাভ করতে পারবে না মানুষ হিসেবে মর্যাদা তার কিছুই নেই হিতাবের মহাল্লার মধ্যে উল্লেখ করেছে এরা আমাদের কাছে স্বীকার পুকুরের কৃষ্ট কেন এই জন্য নিকৃষ্ট যেহেতু তারা আল্লাহ আব্বুল হক নষ্ট করছে তারা আল্লাহ সৌভার তারা হক নষ্ট করছে এত গুরুত্বপূর্ণ যে হেদায়তের মিশিং যেখানে হবে সেখানে সত্যিকার অর্থে একেবারে মানুষের মূল্যবোধ জটি রয়েছে মানবিক মূল্যবোধ সেখানে মিস হয়ে সেখানে কি হয়ে যাবে মানুষ আর মানুষের মর্যাদায় থাকতে পারবে না আর এই কারণেই হেদায়ত সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম এবং আমরা শুরু থেকে কথা বলেছি যে হেদায়তের আহ বাদ গুলোর উপর আলোচনা করেছি কিছু জিনিস বাকি রয়েছে কিন্তু এখন আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে হেদায়তের পথে কঠিন অনেকগুলো প্রতিবন্ধক রয়েছে সবগুলো আলোচনা করার সময় পাবো না তবে যেগুলোর কারণে আসলে দীর্ঘ সময় থেকে ইসলামের ইতিহাসে শুরু থেকে আরম্ভ করে বৌদ্ধ বিভ্রান্তি মানুষের মধ্যে এখনো বিরাজ করছে এখনো মানুষ বিভ্রান্তির দিকে দাবিত হচ্ছে যেই কারণগুলো তার মধ্যে অন্যতম কয়েকটি কারণ আমি আলোচনা করি এক নম্বর যে কারণটি তুলে সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের যে বক্তব্য রয়েছে এই বক্তব্য সঠিকভাবে অনুধাবন না করা না বোঝা সঠিকভাবে অনুধাবন না করা না বুঝা কোরআন এবং হাদিসের বক্তব্য যেভাবে আল্লাহ সুবাহ তারা কোরআনে কেরিম নাজিল করেছেন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 আমাদেরকে যে বিষয়টি জানতে হবে রহমতুল্লাহ দ্বিতীয় খন্ডের মধ্যে উল্লেখ করেন তিনি বলেন আমাদেরকে যে বিষয়টি এখানে জানতে হবে সেটা হচ্ছে কিভাবে আমরা কোরআন এবং হাদিসের আল্লাহ এবং বক্তব্য গুলো বুঝবো কি কোন পদ্ধতিতে বুঝবো এই প্রথম যে জিনিসটুকু সেটা হচ্ছে আল্লাহ সুবান করেছেন আরবি ভাষায় আর হাদিস গুলো হচ্ছে আরবি ভাষায় সুতরাং প্রথম হচ্ছে আমাদেরকে লোকাতুলা আরব আরবি ভাষা কি করতে হবে জানতে হবে যদি আমি আরবি ভাষা সম্পর্কে জ্ঞান না রাখি তাহলে আমি সরাসরি আলোচনা করেছেন সেখানে আরবি ভাষার কথা উল্লেখ করেছেন কোরআন আল্লাহ তারা মধ্যে বলেন যে কোরআনটাকে আমি আরবি করেছি এর মধ্যে কোন ধরনের বক্তব্য নেই কারণ তোমরা আরব তোমাদের কাছে আরবি করে দিয়ে সহজ ভাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি কারণ যাদেরকে লক্ষ্য করে বলা হচ্ছে তারা তখন সবাই আরবি কোন অনারবি কোনো কথা নেই আর সবচেয়ে বড় সমস্যা হয়েছে যেটা পুরাণ করিম এবং আল্লাহ এবং তার রসুল সাল্লাহ সাল্লামের বক্তব্য বোঝার জন্য সেটা হলো অনারবি চিন্তা আর বুঝতে গিয়ে আরবি ভাষায় যে কোরআনে কারিম নাজি হয়েছে সেটা বুঝতে গিয়ে আমরা অনারবীভাবে কোরআনে কারিমকে বুঝতে চেষ্টা করেছি এখন কোরআনে আল্লাহ তারা যে উদ্দেশ্যে যেটা বলেছেন আমি এর চেয়ে বেশি বুঝে আসলে আল্লাহ সৌভার তারা এই বলেন এখন আমি বুঝি অনেক বেশি আমরা শুনেছি একটা কিতাব আছে এটা অমরান্না সফি লেখা এই কিতাবটা মনে হচ্ছে আলমানের উপরে এই কিতাবটা লেখা আলমানার তো এই কিতাবের অনেক গুরু ব্যাখ্যা অনেক গুরু সরা রয়েছে অনেক গুরু ব্যাখ্যা হয়েছে অনেক দীর্ঘ মানে মধ্যে নির্ভরযোগ্য বই হচ্ছে এটি আলমানার তো এই কিতাবের যিনি লেখক মানে ব্যাখ্যা করেছেন এই নাম হচ্ছে কাশফুল আসরার এই ব্যাখ্যা গ্রন্থের নাম হচ্ছে কাশফুল আসরার মানে কি উদ্দেশ্যে তিনি এই শর্ট লিখেছেন এটার ব্যাখ্যা তিনি নিজেই করেছেন তো তিনি একদিন পণ্ডিতকে দেখলেন যে তারা এই বই পড়াচ্ছেন বসে আছেন তিনি তখন পন্ডিতের বক্তব্য থেকে বুঝতে পারলেন যে লেখকের যে লেখা আছে লেখা উপস্থিত করে মানে বললেন যে লিখক এই বক্তব্যের মাধ্যমে কথা বোঝানোর চেষ্টা করেছেন আবার এটাও বোঝা যেতে পারে এটাও বোঝানোর অবকাশ আছে এটা অনেকগুলো ব্যাখ্যা দিলেন লেখক নিজেই শুনে বললেন না আমি আসলে এগুলো কিছুই চিন্তা করি এই বই লিখিতে বললো যে এইটা তো আমার লিখা বই কিন্তু আমার মাথার মধ্যে আসলে এগুলো কিছুই চিন্তা ছিল না একটা জিনিস কাজ করেছে সেটা হচ্ছে অজমা অনারবী চিনিতা এই জন্য একদম লোক বক্তব্য তৈরি করে দিয়েছে কোরআন নাজিন হয়েছে সৌদি আরব মানে আরবে এই কোরআনকে পেল করেছে মিশর আর এটা কোরআন নাকি বুঝেছে হিন্দুস্থানে হিন্দুরা কিভাবে কোরআন বুঝবে এটা তো জানে আমি এই বক্তব্য বললাম যে তারা কি কোন ভাষায় বুঝেছে তারা তো আরবি জানবে আরবরা কিভাবে বুঝতে পারে তাহলে বোঝা গেল যে তারা কোরআন এই কারণে মূলত বুঝের বিশাল গলত হয়েছে অথচ আল্লাহ সুবান তারা কোরআন কারিমের কথা স্পষ্ট করে দিয়েছেন যে কোরআনে কারিম যদি বুঝতে হয় তাহলে অবশ্যই সেটা আরবিতে বুঝতে হবে এই জন্য বিভ্রান্তির অন্যতম একটি কারণ উল্লেখ করেছেন সেটা হচ্ছে আল্লমা কোরআন হচ্ছে আরবিন আবুছা মানে এই অনারবী জ্ঞান থাকার কারণে এই জন্য আসুন আমরা উদাহরণ দিলে খুব সহজে বুঝাই অনেকগুলো উদাহরণ উল্লেখ করেছেন তার মধ্যে এক নম্বর উদাহরণ হচ্ছে আল্লাহ সুবাহের মধ্যে আপনি কার হাতে সব কিছু মালিকানা কর্তৃত্ব রয়েছে এটা হচ্ছে সহজ কথা একেবারে আরবি ভাষায় এত স্পষ্ট কথা আর কোনো মানে বর্ণনা করার দরকার নেই এইবার আসেন সফিবাদের লোকেরা আবু আহমেদ গাজাইলি সহ আরো অনেকেই বলছেন যে এখানে আল্লাহ তালা বুঝিয়েছেন যেটা সেটা হলো আল আলম আলহম জগৎ দুইটা একটা জগৎ হচ্ছে আলমুল বেলাকুব আর একটা হচ্ছে আয়ম জুথে এখানে আল্লাহ তারার উপরের স্টেজ আর মালাকুত হচ্ছে নিচের স্টেজ এই মালাকুতটা মানে তাদের একদল লোকে পরিচালনা করে এটা মানে এই আয়াত থেকে কি ব্যাখ্যা নিয়ে এসেছে শুধু তাই আমি বিভিন্ন সুফি এবং ইসাহ দরবারে গিয়েছি দরবারে গিয়ে দেখেছি যেটা বুঝছে সেটাও বুঝে নেই এর চেয়ে আরো বেশি বুঝেছে প্রথমে উপরে আছে হচ্ছে অতিরিক্ত মানে যোগ করেছে মানে তিন চারটা আলম এগুলো সর্বোচ্চ আলম হচ্ছে আল্লাহর আর নিচের হচ্ছে অন্যদের ভাগ করে নিয়েছে জগৎকে ভাগ করে নিয়েছে কেন এর কারণ কি এর কারণ একটাই সেটা হল যদি সহজভাবে আরবি ভাষা বুঝতো তাহলে আরব রাজি ভাই কেউ প্রশ্ন করে নাই আয়াত নাজির হয়েছে যখন নাজির হয়েছে না যদি এমন কোন কিছু আলামকে আলমকে বুঝাত আয়াতের মধ্য দিয়ে তাহলে অবশ্যই সাহবিরা প্রশ্ন করতেন্লাহ মা হুয়া আর মালাকুত মা হুয়া মালাক্ষুত মালাকুটে কি কিন্তু কেউ মালাকুত কি জিনিস প্রশ্ন করে নাই তার কারণ কি রাজা সাহাবিরা স্পষ্ট করে বুঝতে পেরেছেন এটা কিছুই বুঝানো হয়নি দ্বিতীয় যে উদাহরণটি সেটা হল কোরআন ইউসুফের আশি নম্বর আল্লাহ সুবাহ আমরা মিশর থেকে ততক্ষণ পর্যন্ত গাবনাজান পর্যন্ত আমার পিতা আমাকে অনুমতি না দেয় অর্থাৎ ইয়াকুব আলী হিসারতাম ঠিক আছে কিনা এটাই বোঝানো হয়েছে এ আয়তের মধ্যে আর কিছু বোঝানো হয়নি এ আয়তটা নাজির হয়েছে তো যখন যে প্রেক্ষাপটে এর আট পর বক্তব্য থেকে শুধু এটাও বোঝা যায় কিন্তু দেখা গেল যে এটাকে এই আয়াতকে সামনে রেখে একটা গোষ্ঠী এ ব্যাখ্যা দিল তারা বলে যে না এ আয়তের মধ্যে মূলত এটা বোঝায় নাই বরং এ আয়তের উদ্দেশ্য হচ্ছে শেষ সময় যখন মোহাম্মদুল হাসান আল আসকারী আসকারি যাকে মাহাদিবীর মন্তাকার বলে শিয়ারা যে তৃতীয় যখন বের আসবেন তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের মধ্যে আসবেন মেঘের মধ্যে এসে তারা یخرج ما من خرج من ولده حتى ينادي علی من السماء اخرجوا مع فلان এবং বলতো যে যারা قالت علي بن أبي طالب قوشنا دي بل بجي اخرجوا ما بروا مع فلان أمو كشهت يعني محمد بن حسن عسكري شهت برهو تم راه اخرجوا مع فلان فهذا معنى كوله بلتسجة اتو بزنها اسم لطوء آيات المدى فلان ابراها حتى يعدنا لآيات كيف نوز بالله كيف نوز بالله اذا رسول الله صلى الله عليه وسلم تعالى انها اسم لطوء آيات المدى سهلا بزنه تعالى بجي لأسي آيات কিভাবে বুঝলো মানে এটা আমাদেরকে বুঝিয়ে দিল যে এইভাবে বুঝেস কিভাবে যেহেতু আরবি না জানার কারণে আরো আরবি ভাষার বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে আর পর বোঝাচ্ছে এটা তারা বোঝানো হয়েছে মূলত জাহেরা জফি জফি রহমতুল্লাহ রহমতুল্লাহ আলী বন্যা কর তিনি বলেন যে এগুলো এই আয়াত নাজির হয়েছে মূলত ইউসুফ ইউসুফে বাইদের সম্পর্কে সুতরাং কে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই যে এটা মূলত আলি এবিনা আবি তালেব সম্পর্কে বলা হয়েছে যে আলি এবিন আবি তালেব এসে মানে অনুমতি দিবে তারপর তিনি কি হবে বেরি আসবেন তিনি আমরা সামনে আলোচনা মতে দীর্ঘ কথা আলোচনা করবো আল্লাহ আরেকটি উদাহরণ করেন তৃতীয় উদাহরণ হচ্ছে কোরআন থেকে কিভাবে বুঝে এখানে মানে কয়েক সাথে উদাহরণ রয়েছে একটি দ্বিতীয় নয় কোরআনের ক্যালিমকে পুরাটে উল্টেই দিয়েছে তার মধ্যে তৃতীয় যে উদাহরণটি রয়েছে সেটা আল্লাহ সূরা আনআমের 145 নম্বর আয়াতে মুদ্দ বলেছেন কুল্লাহু আযিদু ফিমা উহিয়া ইলাই মুহাররামান আলা ত্বাইমি ইতাআমুহু ইল্লা আন ইয়াকুনা মিন্তাতান আও দমান মাসফুহান আও লাহমান খিনযীয যে আপনি বলি দিন লা আযিদু মাইনাই ফিমা উহিয়া ইলাই যা আমার কাছে ওহী দেয়া আহারকারী যেটাকে খাবে এই ধরনের হারাম কিছু পাই না ইল্লা শুধু একটা যদি সেটা মিতা হয় অথবা প্রবাহিত রক্ত হয় আরও লীর অথবা শুকুরের গোস্ত হয় মানে এটা বেশি পন্ডিতের হওয়ার কারণে বলছেন শুকরের আল্লাহ হারাম করেছেন কিন্তু শাহমাখিন শুকরের চর্বিকে তো হারাম করেনি বলছেন শুকরের চর্বি কি করে গল্প দিয়েছেন বলছেন শুকরের চর্বি তো হারাম কিভাবে যেহেতু আল্লাহ তারা বলছে লোস মানে আল্লাহ তারা শিক্ষা দিচ্ছে এখানে আর কোন ধরনের কি বক্তব্য কোনো দরকার নেই এটা অনারবী ব্যাখ্যা এবং ওই অনারবী হওয়ার কারণেই একদল লোক মানে ব্যাখ্যা ছিল যে না লমা শুধু শুক্রের ঘোষ তো হারাব শুকুরের কি কিনে হারাব নয় আরেকটি হচ্ছে যেমন আল্লাহ সুহানের মধ্যে স্পষ্ট করেছেন কজ্জা আকুম তোমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে নূর আলো ও কিতাব একটি সুস্পষ্ট কিতাব এ আয়াত দিয়ে একেবারে স্পষ্ট বোঝানো হয়েছে যে নূর কি জিনিস নূর দ্বারা কি বোঝানো হয়েছে কারণ নূর হচ্ছে আলো মানে আলো দিয়ে কথা বোঝানো হয় যে এমন কিছু তোমার কার্যমানের কাছে প্রেরণ করা হয়েছে যিনি আলো দিয়ে সৃষ্টি হয়েছিল কথা বলে কিন্তু একদল লোক বিল যে রসুল্লাহ সাল্লাহ ইসলাম নূরের তৈরি আয়াত দিয়ে তারা দিয়ে এটাই আয়াত এটা প্রমাণ করতেছে নূর এখন এই অর্থ নিয়ে একদল লোক তৈরি করেছে যেহেতু কোরআনে কারিমকে তারা আসলে সত্যিকার অর্থে কোরআনের ভাষায় বুঝতে পারেনি এই জন্য কোরআনকে বুঝতে হলে তিনটি শর্ত হয়েছে আরব আরবি ভাষায় যেভাবে অবতীর্ণ হয়েছে সেই ভাষা সম্পর্কে জ্ঞান থাকতে হবে ভাষায় জ্ঞান না থাকলে আমি বিভ্রান্তির মধ্যে পড়ে যাবো যে এসে আমাকে বলবে যে এটার অর্থ এই হতে পারে এবং এই কারণে মূলত কোরআন কারিমের মধ্যে অনেক অপব্যাখ্যা হয়েছে আজকে এই পর্যন্ত কোরআনে করিমের মানে মানুষ নিজের তিনটা অনুযায়ী কি দিচ্ছে ব্যাখ্যা দিচ্ছে নিজের তিনটা অনুযায়ী ব্যাখ্যা দিচ্ছে কোরআনে কারিমকে প্রথমে বুঝতে হলে যেখানে যেতে হবে সেটা হচ্ছে আরবরা কারিম এই ভাষা কোন মানে এই শব্দটুকু কোন অর্থে ব্যবহার করে এটা জানতে হবে প্রথম যদি আরবি ভাষা থেকে আমরা বুঝতে না পারি তাহলে দ্বিতীয় যে পয়েন্টে আসতে যেমন আজ সুরা মুস্তাকিম কোরআন আল্লাহ বলেছেন এখন এটা বুঝার জন্য আমাদেরকে সুরাতুল মুস্তাকিম সোজাপথ সরল পথ আমরা বুঝতে পেরেছি এটা আবী ভাষায় সহজ কিন্তু সরল পথ কোনটা সোজাপথ কিভাবে চিনব এটাকে বুঝতে হলে দ্বিতীয় যে স্টেজে যেতে হচ্ছে কিছু সংখ্যক বক্তব্যকে আর অপর কিছু বক্তব্য দিয়ে কি করতে হবে ব্যাখ্যা দিতে হবে পুরাণে কারিমকে শুধু একটা বক্তব্য দিয়ে স্টপ করে চলবে না পুরাণের পরিপূর্ণ বক্তব্য আসতে হবে ওরানা সেরোতি মুস্তাকিমুল অন্য আয়তের মধ্যে আল্লাহ তা বলেছেন বিস্তারিত বর্ণনা পেয়ে যাবো বিস্তারিত বর্ণনা এই জন্য দ্বিতীয় বক্তব্য আল্লাহ এবং তারা শুরু বক্তব্য যদি দুষ্ট হয় তাহলে আমাদেরকে যেতে হবে তাদের অন্য বক্তব্যের মানে সব কি করতে হবে একসাথ করে বুঝতে হবে ভিন্ন ভিন্ন করে বোঝার সুযোগ নেই কোরআনে ক্যালিমের কোনো একটা অংশকে বাদ দিয়ে আরেকটা অংশকে বোঝার সুযোগ নেই এই জন্য যারা মূলত আজকে কোরআনের অপব্যাখা করতেছে অথবা মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন ধরনের সুযোগ তালাশ করতেছে তারা মূলত কোরআন ক্যালিমের বক্তব্য পরিপূর্ণ বক্তব্য নিয়ে আসে না একটা আংশিক বক্তব্য নিয়ে আসে একটা অংশ থেকে একটা বক্তব্য নিয়ে আসে মানে সেটা নিয়ে আপনাকে দলিল দেওয়ার চেষ্টা করতেছে ফলে এটা বড় ধনী বিভ্রান্তি আমাদের মধ্যে তেহেদার থেকে বারণ করা হচ্ছে মানুষদেরকে বড় ধনী বিভ্রান্তি আমাদের মধ্যে তৈরি করা হচ্ছে আমরা সেখানেও গেলাম সেখানে গিয়ে আমাদের কাছে জিনিসটা যতটুকু বুঝে আসার ততটুকু কমপ্লিট হয়নি তাহলে তৃতীয় যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে এই কোরআন এবং আদিস থেকে সাল কি বুঝেছেন আল্লাহ রাসুম সাল্লাহ সাহাবিরা কি বুঝেছেন যেহেতু মানে আমি আমার বক্তব্য দিলে যথেষ্ট হবে না যেমন একটা আয়াত কোরআন কালিমের আছে হামন ওলা ওরা জিনা তা হুন না তারা সৌন্দর্যকে প্রকাশ করবে না ইনলার না শুধু অতটুকু যতটুকু কি হয়ে গেছে প্রকাশ হয়ে গিয়েছে এখন একদল বলতেছে কতটুকু প্রকাশ হয়ে গেছে এ হাতে দেখার মধ্যে বলছে এটা হচ্ছে মুখ এবং হাত আবার কে বলছে মুখ এবং হাত এবং পা মানে শেষ মুখে বলতে বলতে কেউ বলছে সবকিছুই কারণ বের হয়ে গেছে মানে সবকিছুই বের হয়ে গেছে কারণ কাপড় না পুল্লিতে বের হয়ে গেল কিন্তু আসলেই কি আসল কথা হচ্ছে এটা রুঝার তুমি যেতে হবে কি কোথায় কি বুঝেছেন যদি এই জন্য কোরআন এবং হাদিসের বক্তব্য যদি কেউ বুঝতে হয় তাহলে তাকে এই তিনটি জিনিসের মাধ্যমে বিচার করতে হবে একটা কথা নিয়ে আসলাম আমি কোরআনকারী পড়লাম পড়ার পরে একটা বক্তব্য আমার মাথার মধ্যে এসেছে ঠিক আছে এটা আমি নিয়ে আসলাম এই আসলে এই যে বক্তব্যটা দিলাম এই বক্তব্যকে আদৌ ইতিপূর্বে কেউ বলছে কিনা এটাকে কেউ এই পর্যন্ত কি করছে না মানে চিন্তা করে দেখছে না এটাকে যদি ইতিপূর্বে কেউ না বলে থাকে তাহলে চোদ্দশো বছর পর্যন্ত লোকের এটা বুঝেই নেই আল্লাহ রাসুল সাল্লামে সাহাবি অতিক্রম করে দিয়েছেন একজন দুই জন্য লক্ষাধিক সাহাবি কি করেছেন অতিক্রম করেছেন তারপরে লক্ষাধিক তাবি অতিক্রম করেছেন তারা কেউ কিছু বললো না কেউই বুঝে নাই মানে আমি এসে নূতন নূতন পন্ডিত হিল যদি কেউ নতুন পন্ডিত হয় বুঝার ক্ষেত্রে তাহলে বুঝতে হবে যেখানে বিভ্রান্তির বড় ধরনের সম্ভাবনা রয়েছে আর এইভাবে চিন্তা মূলত এটি তৈরি হয়ে থাকে এবং এটা দরাল বড় ধরনের কারণ আর কারণ আলোচনা করে খুব দ্রুত এগিয়ে যাব। দ্বিতীয় নম্বর যে সেটা হলো বিভ্রান্তির দ্বিতীয় নম্বর কারণ সেটা হল যে আজিয়া দত্তাদের এই বিভ্রান্তিটা সুহাসমের সময় মানে দেখা দিয়েছিল কিন্তু যেহেতু আল্লাহ মানে মানুষের দায়িত্ব থেকে মারুম হওয়ার কোনো সুযোগ নেই এই জন্য এই তারা পায় নাই সেটা হল আজ ফিরতা মানে দিয়ান ক্ষেত্রে দিন পালনের ক্ষেত্রে ক্ষেত্রে বেশি বেশি করার চেষ্টা করা আমি আড্ডাকে বললাম আল্লাহ তারা বলে দিয়েছে আড্ডাকে ওই সত টাকা তোমার জন্য আপনার চিন্তা হচ্ছে আমার জন্য কম করে দিয়েছে এই যে চিন্তাটুকু মানুষের মধ্যে কাজ করেছে এটা মূলত থেকে মাহরুমার মূলত প্রথম একটা অন্যতম কারণ এটা আসবাব দরালা বিভ্রান্তির অন্যতম কারণ মধ্যে একটি এখানে এই সূত্র এসেছে সেখানে মূলত বিভ্রান্তি তৈরি হয়েছে এই জন্য এসে যখন তিনজন প্রশ্ন করলেন আপনারা জানেন তারা আমরা একজন বলি আমি রোজা রাখবো আর কখনো কি করব না রোজা ভঙ্গ না আর একজন বলি আমি মোটে বিয়েব তাকে বললেন যে এইটা তোমাদের কাজ এই সিদ্ধান্ত সঠিক হয়নি বরং আমি সবকিছু করি আনা আত্মিল্লাহ আমি আল্লাহ তালাকে তোমাদের চেয়ে বেশি ভয় করি আর আমি বিয়ে করেছি আমার স্ত্রী আছে तर रोजा राखी घुमई सबकिल्लाप्रांति परिपूर्ण मैं दरकार नहीं कारण मूलत सब चे बड़ा विभ्रांति तैयारी इटा हल मूलत इसलमाम मध्य बड़े बाड़ा बाड़ी जो बाड़ा बाड़ मध्य में मूलत इ्रीस्टाना पदभ्रष्ट हो गए যুনু শাকিরিস সাল্লাম তাআলা বলেছেন মান তাশাব্বাহা মিন হাযি রুমতি বিল ইয়াহুদি ওয়ান নাসারা ওয়া গালফা ফিদ-দিনি বি ইফাতিন আও তাফরিদ যে এই উম্মতের মধ্য থেকে ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করলো এবং অতিরিক্ত বাড়াবাড়ি অথবা কম খেয়ালী করলো ওয়াদাহু হু ফি যালিকা ফাকাদ যেমন এক পর্যায়ে চলে গেল যেভাবে মূলত ইসলাম কোন ব্যক্তিকে মানে এই ইস্তেহাদ করার এবারতের ক্ষেত্রে সুযোগ দেয় নাই যে ইস্তেহাদ করে তিনি এবাদতের ক্ষেত্রে কম বেশি করে মনে করবেন যে আমি বেশি করলে বেশি সহ পাব এই ইয়াদের যতটুকু আল্লাহ রাসুল সাল্লাহ আসিম অনুমোদন দিয়েছেন ততটুকুই করাই হচ্ছে মূলত ইবাদত আর এর অতিরিক্ত বৃদ্ধি করা এটি মূলত এবাদত নয় বরং এখানে ফেতনার বড় ধরনের আশঙ্কা হয়েছে আর এই কারণে যখন আসলো এক ব্যক্তি এসে প্রশ্ন করলো যে ইমাম আমি আল্লাহ রাসুল সাল্লাহ আসে এই মসজিদ থেকে কি করতে চাই এহরাম করতে চাই এহরাম মিকাতের আগেও করা যায় রয়েছে কোন আপনি এহরাম করবেন মিকাতের আগে করতে পারেন কারণ আর তুমি চিন্তা করতেছো যে এই মসজিদ থেকে হরাম করলে মনে হয়ত বেশি হল হ্যাঁ সুতরাং এই অতিরিক্ত কাজ করার কোন সুযোগ নেই এই অতিরিক্ত চিন্তার কারণে মূলত যত বিভ্রান্তি আছে যত বর্ভস্যতা আছে সবগুলো কারণ আরেকটা পদ্যস্ততার কারণ হচ্ছে তিন নম্বর যেটা বলবো সেটাও পদ্যস্ততার বড় কারণ তিনটা বড় কারণ আলোচনা করে বাকি দশটা ছেড়ে যাব। ঠিক আছে এগুলো আলোচনা করবো এগুলো আপনার নিজের তিন নম্বর হচ্ছে কোন দলের সাথে সম্পৃক্ত হওয়া দলাদলি করা দল তৈরি করা একদিন এসে এ নাম্বারকে আপনি একটা দল তৈরি করেন আমার এসে মানে পড়া প্রতিদিনই বলে মানে এমন কোন দিন নেই যে আপনি একটা গ্রুপ তৈরি করেন কারণ মূলত যুগে যুগে যারা ওই বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত হয়েছে ওই দলের গন্ডির কারণে আর কি হতে পারে নাই ওই ঘরানোর কারণে ওই ঘর আর কি হতে পারে নাই বের হতে পারে বুঝতে পারছি এই কারণেই মানে প্রথম থেকে যারা দলে চলে গিয়েছে তারা ওই হাজার থেকে মাহরুম হয়ে গেছে সেখান থেকে বের কঠিন হয়ে গেছে এখানে মগজ ভিন্ন মানে মগজের যে চিন্তাধারা সেটাকে আর ওপেন রাখতে পারে সেটা কি হয়ে গেছে সীমাবদ্ধ হয়ে গেছে। তাহার যুগ দল সৃষ্টি করা এটা আপনি বলবেন যে দল সৃষ্টি করা আপনি নিষেধ করেন কেন অসুবিধা কোথায় দল সৃষ্টির মধ্যেই মূলত অনেকগুলো বিষয় রয়েছে এক নম্বর দল সৃষ্টির দিকে মানুষদেরকে ডাকবো যত পেট তত দল যত গোষ্ঠী তত দল এটা মানে যতই ভালো দল হোক কেন যেহেতু দিকে ডাকতেছেন না ডাকতেছেন কৃষির দিকে দলের দিকে এর সাথে নিজেকে সংক্ষিপ্ত করা আমার গ্রুপ হয়ে গেল একটা গ্রুপ আমি করলাম একটা নাম্বারে গ্রুপ করলাম এইভাবে গ্রুপ হতে হচ্ছে কত গ্রুপ আমি হোক গ্রুপ করেছি আমি একবারে মানে মানে অনুযায়ী গ্রুপ করেছি যদি করে থাকে তাহলে সেটা ফেরক এর মধ্যে কি রয়েছে এর মধ্যে আমি ডাকতেছি যে হ্যাঁ আমার দিকে দ্বিতীয় নম্বর শাম তখন পক্ষ বিপক্ষ হয়ে যায় বাদী বিবাদী হয়ে যায় ঠিক আছে ঠিক আছে একদলকে আমি মনে করি যে এটা আমার তোর লোক নাই এটা আমার গ্রুপ না পক্ষ বিপক্ষ হয়ে যাচ্ছে আবার উল্টা বুজবেল্টা বুজবেশাম এটা হচ্ছে বাণী দানি পক্ষ বিপক্ষ তৈরি হওয়া পক্ষ বিপক্ষ তৈরি হইলেনি সেখানে যেটা হবে থার্ড যেতে হবে সেটা হচ্ছে বলে দা তাহলে সেখানে শত্রুতা তৈরি হবে একেবারে তাহার যুগের মধ্যে দল সৃষ্টির মধ্যে শত্রুতা আছে শত্রুতা আছে তাহলে আপনি মানে আপনার দলের লোকরা তার প্রতি আপনার একটা অন্য ধরনের চিন্তা থাকবে কিন্তু রসুল উদ্দাসা সাল্লাম মসজিদদেরকে শিক্ষকের কারণে ঘৃণা করতেন কিন্তু মসজিদদের সাথে শত্রুতা ছিল নাশি বাবা দিয়ে নিতে পারতেন তাদের সাথে শত্রুতার বিষয় শুধুমাত্র ছিল শিল্পের কারণে খেয়াল রাখতে হবে এরপরে ও আল খেলা আফুল মুস্তামের নম্বর যেটা সেটা হল আল খেলা আফুল মুস্তামের একেবারে বিরোধিতা আগে বিরুদ্ধে প্রথমে সেটা জানার চেষ্টা করো তাহলে তা আরিফু আহ তাহলে হকের অনুসারে কারা আসিফ জানতে পারবো এদের পরিচয় বাবাফিল হাকিজাল লোকদেরকে নিয়ে हक के विवेचना कर चेषा करो ना को जाना चेषा करो नुमी लोकधर खपड़े पड़े जापर पड़े जा दल ढुके लोक हक तलाश कराश करा करो जाना जो चेष्टा करो पहले अवश्य हक के पंथी जरा आकुस जरा आदा के तुम लाभ करते प्रसंग अनेक दीर्घ आलोचना रही मूल कथा चले आसते हल এগুলো ছাড়াও আর অনেকগুলো কারণ আছে যে কারণে আসলে আমরা বড় ধরনের মাহরুম হয়েছে এবং আজকে আলোচনা আমরা সামনে যাব এটা আমাদের সকলের কাছে পরিচিত আর বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সবাই এই সময় এদের সম্পর্কে জানি এটা হচ্ছে মূলত রাফেলি সম্প্রদায় বা শিয়া সম্প্রদায় পরিচিতির আগেই प्रेक्षापटेक्टेट सकसेसफुल होते नहीं क्योंकि प्रजेक्टेटात से क्योंकि खूब सफल हो सकल प्रजेक्ट सफल होजेक्ट दिए सब सफल हो এখানে বেশিরভাগ লোকে শিয়া বেশিরভাগ লোকে কি তারা শিয়া করে আকে কিন্তু তারা আকে দিক থেকে আমলের দিক থেকে বারহাজের দিক থেকে উঠা বসার দিক থেকে পরিপূর্ণরূপে শিয়া কিন্তু তারা নিজেরা শিয়া হিসেবে ঘোষণা দেয়া নিজেদেরকে বলে না আমরা শিয়া প্রথম শিয়ায় সর্বপ্রথম মাঝার নাম দিয়েছে কবরকে এখন বাংলাদেশে কোন কবর মাঝার নেই কবরকে মাজার কবর তো কবরই কবর হচ্ছে যে কারণে কি করা হয়েছে আর এখন আমরা আমাদের বাংলাদেশের সমস্ত কবর মাজার তাহলে মানে তাদের প্রজেক্ট গুলো এবার কিভাবে আমাদের মধ্যে কাজ করেছে বুঝতে পেরেছেন প্রথম একটা উদাহরণ দিলাম হ্যাঁ মাঝার হলো যেটা মানে স্থল স্থলিট সেন্টার যেখানে আপনি সব সময় যাবেন হ্যাঁ হ্যাঁ আরবি শব্দ আপনি সব সময় জিয়ায়ত করবেন জিয়ায়তের যেখানে আপনি সময় জিয়ায়াত করবে কবর মূলত কবর এবং কবরের আরেকটাই হচ্ছে মাখবাড়া কিন্তু শিয়ারাই সর্বপ্রথম কবরকে তিনটে নামে মানে আখ্যা দিয়েছে একটা হচ্ছে মাজার আরেকটা হচ্ছে মাসহাদ আরেকটা হচ্ছে দারিহা অতিরিক্ত তারা মাজার শরীফ করে দিয়েছে মারা শেষে আরো কি লাগা দিয়েছে অতিরিক্ত শরীফ লাগা দিয়েছে শরীফ লাগাতে আরো বেশি মানে সম্মানিত করার জন্য কিন্তু কবর আসলে এই মর্যাদা বহন করে না ইসলাম পন্থীদের কাছে ইসলাম অনুসারদের কাছে কবর এই মর্যাদা কি করে না গ্রহণ করে না দ্বিতীয় নম্বর প্রজেক্ট দেখেন শিয়াদের সেটা আখিরি জুমা এখন তো আখরি মু হচ্ছে এখন আখেরি মনেজাত আবিষ্কার করেছে কিন্তু আখেরি জুমা আবিষ্কার শিয়ারা আখরি জুমা কোনটাকে বলা হয় রমজানের শেষ জুমাকে মানে এটা আসলে জানতেন না সাহাবুল্লাহ জানতেন না শিয়ার প্রথম আবিষ্কার করেছে আখরি জুমা আর এটা গুরুত্ব আর এটা এত গুরুত্ব বুঝুরগি আমাদের সমাজের মধ্যে যে প্রত্যেকটা লোক মনে করে যে এটার কি গুরুত্ব যে সারা জিন্দিগি কোনদিন নামাজ কি জিনিস জানে না সে আকারি মধ্যে এসে মানুষদেরকে ধাক্কা টাকা দিয়ে মানে আরো কিছু ঘুনা করে একসাথে বাসা যাচ্ছে তারপরে মানে প্রশান্ত দেখবেন যে আখেরই মনে যাত এরপরে আর কোনো মনে জাতি তারা করবে না মনে কিভাবে আবিষ্কার করেছে এটা যদি শিয়া থেকে মনে আবিষ্কার করা যায় কিন্তু এই থেকে দেয়া একই দৃষ্টিভঙ্গি থেকে দেখবেন এটা তৈরি করেছেন এই আসেন আশুরা কারবালা আশুরা এবং কারবালা আশুরার সাথে কারবালার কই ছিল না কোনো সম্পর্ক ছিল না কারবার কোন সম্পর্ক আসুর সাথে ছিল না কোনদিন ছিল না আসুলের সাথে কারবার সম্পর্ক তাহলে এই সম্পর্কটা শুধুমাত্র শিয়ারা আসুলা কি করেছে কারবালা দিয়ে আমাদের এখানে কি করেছে কারবারিমা দিয়ে লেপন করে দিয়েছে এখন আসুলাটা হয়ে আমাদের কারবার ঘটনা যেখানেই যাই না কেন আসলে আলোচনা বলতেই কারবার কে বুঝায় যেখানে না কেন সেখানে আসলে আলোচনা বলতেই ইয়াজিদার মহাবিয়া আল্লাহ রানহুমা এই দুজনকে গাড়ি বেড়াচ্ছে আর কিছুই মানে পুরাতেই বনি উমাইয়ের বিরুদ্ধে শিয়ারা যতগুলো কথা বলেছে সবগুলো কথা প্রত্যেকটা কথা আমরা মেনে নিয়েছি প্রত্যেকটা কথা আমরা এটা স্বীকার করে নিয়েছি শিয়া নয় শিয়ে তারা বলে শিয়া কাকিদাগুলো শেয়ার করে দেখেন শিয়াদের সবগুলো শিয়াদের আকিদা আসেন শুধু তাই নয় বরং প্রত্যেকটা নাম আশি নাম শিয়াদের রাখা তারপরে মাঝে কামিপাস অর্থ জানেনা কাবিল হুসাইন বুঝলেন গোলাম হুসাইন সব নাম শেয়াদের শিয়া শেয়ার করেছে সবগুলো শিয়াদের নাম মানে একেবারে এমনভাবে তারা আমাদের উপর বিস্তার লাভ করেছে প্রভাব বিস্তার লাভ করেছে যে আমরা পরিপূর্ণ শিয়া হয় মানে আমাদের নামের দিক থেকে আমরা পরিপূর্ণ শিয়া হয়ে গেছি আকিদাগত দিক থেকে আকিদাগত দিক থেকে আমরা এমনভাবে শিয়া হয়েছি যে আপনি দেখেন মানে শিয়াদের যতগুলো আকিদা মানে বিভ্রান্তিকর আকিদা আছে যতগুলো বিভ্রান্তিকর আকিদা আছে সবগুলো আকিদা মানে প্রথম যেই সৌফের আকিদাটা পরিপূর্ণ শিয়াদের থেকে গ্রহণ করো সুফিবাদের আকিদাটা পরিপূর্ণ শিয়াদের থেকে গ্রহণ করো আর এই সুফিবাদের আকিদা আমাদের সমাজে একেবারে গেছে দ্বিতীয় যে আকিদা পীরবাদের যে আকিদা রয়েছে পীর মুনিদের আকিদা এটা একেবারে পরিপূর্ণরূপে শিয়াদের থেকে গ্রহণ করে পরিপূর্ণরূপে শিয়াদের থেকে গ্রহণ করা আর সেটা আমাদের মধ্যে রয়েছে শুধু আকিদার মধ্যে নয় বরং আনুষ্ঠানিকতার মধ্যে আমরা শিয়াদের অনুসরণ করা শুরু করেছি সেটা হলো অল্প আগে আমাকে প্রশ্ন করতেছিলেন এবং এই অনুসরণটা যদি অনুসরণ করার দরকার হতো রসমুল্লাহ সাল্লাহ মোহরের মোহরের কথা আমরা জিজ্ঞেস করতাম যে আজ রসুল কত মোহর দিয়েছেন সেটা অনুসরণ করি না কি বলেন আপনারা কি বলেন আমার সাথে ঠিক না জানতে আজ রসুল কি।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 আমাকে কয়েকজন বলতেছে যে পবলিকে যে টঙ্গি ইজতেমা হয়ে থাকে এই টঙ্গি ইজতেমাতে নাকি বিয়ে হবে সবগুলো মোহরে ফাতেমের উপর বিয়ে হবে মোহরে ফাতেমি করে টাকা না দুই টাকায় বিয়ে হবে ওই কে বলছে এগুলো তোমাদেরকে কোন ইসলাম হয়ে যাই হবে আমি তো জানি না এটাও জানা হয়েছে আসলে আলী ফাতে কত টাকা মহার দিয়েছেন এগুলো কোনো পালা নেই সাহাব আন্দাজির উপর চলছে এটার নাম হচ্ছে মহারে ফাতেম এটা হচ্ছে আরো দেখেন ফাতেমা রাজি আল্লাহু আল্লাহ ঠিক না আল্লাহ রসুল সাল্লা ইসলামের মেয়ে এবং তার মর্যাদা অপরিসম কারণ সাল্লা ইসলামকে পছন্দ করতেন তাই নয় বরং বলেছেন যে রসুল ইসলাম এত বেশি ভালোবাসতেন কিন্তু আজকে দেখবেন যে অনেক জায়গায় জায়গায় মা ফাতিমা সিয়ারা আবিষ্কার করেছেন একেবারে পুরাটের শিয়া দৃষ্টি পণ্য কারণ সিয়ারা দেবকে কোরআনে করি আল্লাহ বলেছেন যে তার স্ত্রী কোন তোমাদের মা এটাকে অস্বীকার করেছে অস্বীকার করে আমাদের শুনলাম তা জানি না যে আসলে কি কথা বলছে একেবারে শিয়া আমার আসলে অর্থ মানে কোন দিক থেকে শিয়া আমি এটা বলতে পারতেছি মানে যতগুলো দিক আমরা এখানে আমাদের কাছে আসতে সবগুলোতে আমরা দেখতেছি আমরা শিয়া কিন্তু আমার মুখে শুধু শিয়া নয় আমার যদি দাবের শিয়া নয় মানে এখানে যে শিয়া মসজিদ আছে নামাজ পড়ি না এটা মসজিদ গিয়ে নামাজ পড়ি না হচ্ছে তাদের ইমাম গরম মাসু আর আমাদের আকিদা হচ্ছে আমাদের অলি যারা আছে তারা সবাই মাসু ঠিক কিনা অলিরা বুঝুর কিসাবজুর করতে বরং পেশারের ব্যাপারে কালকে কোথায় যদি আমরা আলোচনার করতে বলতেছিলাম যে পেশারের ব্যাপারে সাহরানি তার তো উল্লেখ করেছে বলেছে যে কোন পেশার যদি তার মনীতকে এই নির্দেশ দেয় যে অমুকের সাথে জানা করো জানা করার তার উপর আজিব যেনা না করে সে গুণাগার হবে জিজ্ঞেস করতে পারবে না জানা করতে কেন বলেছে বলতে মানে শুধু মাসুম মনে করে দেবে তা নয় বরং সেই হচ্ছে শরীয়ত সে হচ্ছে শরীর শরীয়তের বিধান দিতে পারে সাহারানি তবাকাতু সুফিয়ার কোথাও উল্লেখ করেছে এবং এমন মানে এমন আশ্চর্য কোথাও উল্লেখ করেছে মধ্যে যেগুলো আপনাদের এখানে আলোচনা করলে আপনার হয়তো বলবেন যে কি এটা কোন ইসলাম এবং এগুলো সব সুফিদের মধ্যে প্র্যাকটিস আছে সব সুফিদের প্র্যাকটিস আছে এবং এগুলো সব উল্লেখ করেছে আন্দাজে উল্লেখ করে प्रत्येक कथा शनोस ठीक एके एक नाम धन्य शनो उल्लेख कर मूलत बला सहेब एकम्र सबकिस्त सिया मैंने तरह जो इमाम आईमाम गायब जाने আর আমরা আমাদের এখানে যত বিশ্বাপ আছে যত বুজুর্গ আছে সবাই গায়ের জানাই কোন পার্থক্য রাখেনি কোন পার্থক্য বিশ্বের এগুলোকে তারা এমন শব্দ ব্যবহার করেছে দেখবেন রুহানি শেয়াদের আমরা দেখি বুঝলেন আপনারা হয় যে গেছেন দেখেছেন সম্ভবত এমন আমরা তো অল্প কিছুদিন আগে হয়ে গেছেন খেয়াল করতে পারে সেটা হল পঞ্চাশ থেকে ষাট জন সবগুলো মহিলা সাথে দু তিনজন পুরুষ আর একেবারে সামনে মাথার উপর কালো পাগড়ে একজন গায়ের মধ্যে একটা কালো আবা বুঝলেন এটা হলো রুহানি এর নাম হচ্ছে কি এর নাম হচ্ছে রুহানি আর এই রুহানিয়ত আমাদের দেশে চালু হয়ে গেছে রুহান সবাই আমরা আলোচনা তো শুনলাম কিন্তু রুহানিয়ত নেই মানে এই রুহানিয়ত রুহানিয়ত বলতে গেলে স্পিরিচুয়াল আধ্যাত্মিকতা ইসলাম হয়েছে এখানে কোন শব্দই নেই আর এই শব্দগুলো আমরা ঢুকে দিচ্ছি আধ্যাত্মিকতা মানে কি কোন কারণে আমাদের মধ্যে এসেছে সমস্ত কারণ একটাই সেটা হল মানে সেরা যত দিয়েছে সবগুলো প্রজেক্ট আমরা সেখানে কি করেছি বাস্তবায়ন সবগুলো প্রজেক্ট আমরা বাস্তবায়ন করেছি আসুন এবার মানে কিছু উদাহরণ দিলাম আর এই প্রজেক্ট আমাদের মধ্যে থাকার কারণে সিয়াদের সাথে আমাদের ওই যে একজন নির্বাচনী দায়ী ছিলেন তার নাম হচ্ছে ইরান সফর করলেন সফর করার পরে ওনাকে দুই কোটি টাকা দিলেন ইরানের ওখানে ঠিক আছে তখন ওনার সাথীরা সবাই মানে কে কিভাবে ভাগ করে নিয়ে যাবে মানে ভাগ করে নিয়ে গিয়েছে শেষ পর্যন্ত তার জন্য তকসিম ভাগ ছিল কিনা আমার জানা নেই কিন্তু বিভিন্ন আরেকটা পার্টি করেছে বুঝে আসছি কিনা ওই বিভিন্ন পার্টি যেটা হয়েছে পরবর্তীতে ওইটা ওই কারণে হয়েছে ওই দুই কোটি টাকার বন্টনের কারণে হয়েছে ওই বিভিন্ন পার্টির একজনের সাথে আমার সাথে দেখা হয়েছে তখন বললেন যে হুঁজিদের সামনে দুই কোটি টাকা ভাগ হয়ে গিয়েছে কিন্তু কিছু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 দুনিয়ার জন্য তোমাকে দুনিয়ার দেশে টাকার জন্য সামান্য খাওয়ার খাওয়ার জন্য সামান্য টাকার জন্য যাতে আখের হাত আমাদের নষ্ট না করে আখে যাতে আমরা বিক্রি না করি এটা খুবই কঠিন বিষয় তাহলে তার আখের হাতে কোন অংশ অবশ্যই থাকবে না আর এটাই যে আমাদের সমাজে মধ্যে শিয়াদের হয়ে মোটে আলোচনাই নেই এবং আগে বলে আমরা নিঃচুপ বিভিন্ন ভাবে শিয়ারা আক্রমণ করেছে বিভিন্ন ভাবে আক্রমণ করে কত সালের কথা আমি বলতে পারতেছি না সম্ভবত সাক্ষাৎকার হলো আমি তার সাথে সাক্ষাৎ করলাম তো এই সাক্ষাৎকারের জন্য ব্যবস্থা করে দিল বাংলাদেশের একটা ছেলে সে কোম ইউনিভার্সিটিতে মানে হয়তো মাস্টার্স অথবা পিএইচডি করতেছে আমি ওখানে ভুলে গিয়েছি তো তখন এই ছাত্রকে আমি এই ছেলেকে জিজ্ঞেস করলাম যে মানে তুমি যে এই প্রচেষ্টাটু করতেছ মানে আমাদেরকে যে নিয়ে যাচ্ছ তার কাছে তোমার কি যে কারণে আমার পরীক্ষার নাম্বার বৃদ্ধি পাবে এবং এর জন্য আমার সুনির্দারিতে মুফা রয়েছে পয়সা রয়েছে এবং পরীক্ষার নাম্বার বৃদ্ধি পাবে তাকে প্রতি বছর বাংলাদেশ থেকে ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর সহ প্রতি বছর আড়াই শত বাংলাদেশি বড় বড় মাথার মধ্যে গিলু আছে যাদেরকে আপনার মনে করছেন আর কি গিলু আছে এরকম আড়াই লোককে হজে নিয়ে গিয়ে এগুলোকে মানে শিয়াদের টেন্টে রেখে শিয়ারা নার্সারিং করে পুরা হজের এই প্রত্যেক বছর আড়াইশ লোক নিয়ে যায় এখান থেকে এবং আমার সাথে একবার হজের মানে মিনাতে বসে মানে ঢাকা ইউনিভার্সিটি কয়েকজন প্রফেসর এই বিষয় দীর্ঘ মানে কথা বলেছেন আমি দেখেছি ফুলি শিয়া এবং তাদের এই প্রজেক্ট সবগুলো কিন্তু মানে আমাদের মধ্যেই মানে তারা কাজ করতেছে চেষ্টা করতেছে সর্বোচ্চ পর্যায়ের সরকারি সর্বোচ্চ পর্যায়ের লোকদের তারা চিন্তা করেছে যে মানে নিচের এগুলো আমাদের কামানোর দরকার নেই ত্রিমিশন সম্পর্কে আপনারা জানেন ইন্টারন্যাশনাল সবচেয়ে বড় গোয়েন্দা মানে গোপন নেটওয়ার্ক ত্রিমিশনের কাজ হইছে এটাই এদের সবার কাজই কিন্তু এটাই মানে আমাদের মধ্যে তাদের কাজ বিস্তার করার কারণেই আলেম ওলামারা এই নিয়ে কোন বক্তব্য নেই যদি কোন আলেম বক্তব্য তাহলে মানে তার হয়তো তার পিছনে তারা একটা বড় ধরনের প্রজেক্ট দিবে তাকে একটা বড় ধরনের দিয়ে দিবে কারণ আমাদের এখানে অনেক আছে যে মানে বই তো সব ফ্রি যত বই আছে সব ফ্রি কিনতে হবে না কোনো বল আপনার সব বই ফ্রি দি আমাদের ইউনিভার্সিটি দেখলাম যে এক আলমিরা পুরা সব শিয়াদের বই মানে প্রতিদিন এসে দিয়ে যায় যত পারেন আপনি পড়তে পারেন পরে শিয়া হয়ে যান কোনো অসুবিধা নেই চাইছে এরপরে দ্বিতীয় নম্বর হচ্ছে যদি আপনি কোনো কারণে মানে তাদের বিরোধিতা করেন তাহলে আপনাকে কোন একটা দিবে যে ফাঁদের মধ্যে পড়ে গিয়ে আপনি শেষ পর্যন্ত তাদের বিরোধী বক্তব্য দিতে পারবেন না আর এই কারণেই শিয়াদের মানে সুন্নি প্রতি বড় দুঃস্মনী যেটি প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে পাকিস্তানের রহমতুল্লাহ রিবাহকে রাস্তার উপর গুলি করে তার হক্তা করেছে এবং বর্তমানে পাকিস্তানের শিয়াদের মানে অত্যাচারের কথা আপনারা মানে বিশ্বাস করতে পারবেন না যে শিয়ারা সুনিধের মসজিদে গিয়ে মানে মানে নির্বিচারে হত্যাযজ্ঞ চালায় বিচার হত্যাযোগ্য ছাড়া কিন্তু বাংলাদেশে সম্ভব তাদের যেহেতু তাদের সেই শক্তি সামর্থ্য তারা এখনো তারা পাচ্ছে না হ্যাঁ না কিন্তু সেই শক্তি থাকলে তারা এই প্রয়োজন করতো তারা যে এইভাবে এবং সুনি তথাক শুনি যারা আছে তাদেরকে তারা অবশ্যই কি করত তারা বরদাস্ট করতো না তারা অবশ্যই বরদাস্ট করতো না একবার আমরা মসজিদে হারামের মধ্যে আমি নিজের ঘটনা বলছি মসজিদে হারামের মধ্যে তলব করতেছি बंधु मदिरा तर मान मैं पुरुष एक डी डे छी नहीं तफर मध्य फेले दिल जाना दि दि तो अफ कर सुरीरा जो पैर मध्य फुटे तो बैठा पा बैठा पाया से खुशी हो आल्ला खुशी है এতটুকু চেষ্টা কি দিনের জন্য করবেন আসে চিন্তা করছে আমার চোখের সামনে আমি দেখতেছি যে মানে সূর্যগুলো বন্ধে মানে ফেলে দিচ্ছে কারণ ওখানে তার অশ্রহণী ঢুকে দেয় না এখন সুন্দরকে আঘাত দিবেন কিভাবে অন্তর্পক্ষে এই কাজটুকু করে হলেও আপনি সুন্দরের আঘাত দিবেন এটা হচ্ছে মানে এই হচ্ছে শিয়ামতাবাদ এবং তাদের সম্পর্কে আমরা আসি কিছু কথা আলোচনা করি শুধু আমি আপনাদেরকে প্রশ্ন থেকে জানতে চাইবো একটা বিষয় হলো আমরা হয়তো অনেকে মনে করে থাকি যে बक्तब्ते मानुष्टि सबसे एके बारे स्पष्ट जलि इबनाबी तलाबील अनुसार जरा तिया ठीक क्या ये सुनि क्या आलिदी तला अनुसरण जरा कर প্রথম পয়েন্টে আমরা ঘোরতা মানে দিয়ে শুরু করছি এই জন্য যাতে আমাদের এই দৃষ্টিভঙ্গি স্পষ্ট হয় আলিজি আবী তালে রাজি তালের অনুসারে যারা ছিল সিফিন এবং জামাল যুদ্ধে এরা কেউ শিয়া ছিল না কেউ শিয়া ছিল কিনা সিফিনের যুদ্ধ মহাবিল্লাহ তালন যারা অংশগ্রহণ করেছে আলি ইবন আবি তালে রাজিউল্লাহ তালের বিপক্ষে তার অর্থ তা হবে যে আলি ইব আমি তালে পক্ষে শিয়া আর মুহাবিলার পক্ষে যারা আছে এটা শুনিনি এটা কি সহি কিনা কোনটি না। আলিউল আবি তালেবের পক্ষে ছিলেন সাহাবিরা সবাই সুতরাং শিয়ার যে উৎপত্তির কথা বলা হচ্ছে হচ্ছে যে শিয়াদের উৎপত্তি হয়েছে আলীবাজ এটা বল এই বক্তব্য পরিপূর্ণ প্রকল্প যদিও তারা এই দেন মানে এই মানে সেখান থেকে শুরু করেছে কিন্তু আলিউবা আবী তালেবাহ তালত শিয়াদেরকে এবং শিয়ারা সেখান থেকে তাদের উৎপত্তি হয়নি আলি উবন আবি তালেফাজি আল্লাহ তালাহন যখন যুদ্ধে সর্বশেষ তাকিমে যান তখন একদল লোক তার বিরোধিতা করেন এরা হলো খারেজি সম্প্রদায় একদল লোক তার পক্ষে থাকেন এরা হলো শূন্যী এরা হল কারা এরা শুননি এরা মূলত শিয়া না এরা শুননি এবং এরাই মূলত আলি উদ্না আবি তারেবকে শেষ পর্যন্ত মানে হেফাজত করেছেন কিন্তু যারা বিরোধিতা করেছে তারাই তাকে শেষ পর্যন্ত কুফাতে হত্যা করেছে আর আল্লাহ সুবাহ তারা একটা বড় হেকমত হলো এই যে আলী ইবন তালেবান নিহত হয়েছেন আর হোসেন কোথায় নিহত হয়েছেন আলিয়াজ তানকে আর হাসান তার শাহাদাত বা মৃত্যু হয়েছে কোথায় মদিনাতে এবং মদিনার কেউ তাকে হত্যা করে নেই মক্কার কেও তাকে হত্যা করে নেয় এটাই প্রমাণ করে যে মানে শিয়ারা মূলত ষড়যন্ত্রকারী এবং শিয়ারা মুনাফেক সেরাই এখানে হত্যা করেছিল এবং হত্যা যজ্ঞের সাথে তারা জড়িত ছিল প্রথম কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে তাদের একটা মানে মূল শুরু হয়েছে ইহুদি ব্যক্তি আবদুল্লাহমেসবা এর মানে দৃষ্টিভঙ্গি থেকেই আবদুল্লাহ সাবা ইয়ামানের এক ব্যক্তি ছিল ইয়াহুদি ছিল ইয়ামান থেকে আগমন করেছে এই ব্যক্তি इसलम कोषणा दिए सत्य कथा हो इसलाम घोषणा इल्लाम ग्रहण कर नहीं मुसलमान मध्य इत करानि सृष्टि कर सूपरिकल्पित भावे से इस्लाम घोषणा दिए से आब्दुल्ला जमन ख्रीस्टान दे मध्य बड़े विभ्रांति तैरी करार्जन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 আব্দুলা শেষ পর্যন্ত এবার এই বক্তব্য টুকু মানে ঘোষণাটুকু শিয়ারা মনে মেনে নিয়েছে স্বীকার করেছে শিয়াদের কিতাবের মধ্যে বিহার জন্মের মধ্যে আল মজরিসি বলছে যে হ্যাঁ মানে সে শিয়া ছিল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 শিয়ারা আলী নাবি তালেব থেকে শুরু হয় নাই এই চিন্তা চিন্তাধারাটা সেখান থেকে তারা গ্রহণ করেছে কিন্তু মূল যে শিয়া দৃষ্টিভঙ্গি এই শিয়ার দৃষ্টিভঙ্গি শুরু হয়েছে এটার আরম্ভ হয়েছে শহীদ হওয়ার পর হুসাইন রাজি আল তালু শহীদ হওয়ার পর শিয়াদের এই কাজটুকু শুরু হয় যে কখন হুসাইন রাজিয়াল্লাহ তালের শহীদ হওয়ার পর একটা গ্রুপে তারা বিভক্ত হয়েছে হুসাইন অনুষ্ঠানকারী যারা ছিল তারাই সত্যিকার অর্থে পরবর্তী সময় হয়েছে শাহাদ বহন করেছেন করছেন কিনা শাহাদ বহন করেছেন তাকে হত্যা করা হয়েছে তিনি নির্মম ভাবে শাহাদ বহন করেছেন আব্দুর রহমান তাকে হত্যা করেছেন আলি এব আলি এবিতারে বেদিয়া শাহাদ বহন করার পরে সেরা কিন্তু আলি এব আবি হুসাইন আলী রাজি থেকে কোনো সন্দেহ নেই তিনি কি উত্তম কিনা আফগান শ্রেষ্ঠ কিনা শ্রেষ্ঠ কিন্তু তার শাহাতের কোন দিবস তারা পালন করে না করে কিনা দেখছেন কিনা শিয়া আলী আবি তালু দিবস পালন করতেছে কিন্তু তারা যে শাহাদ দিবস পালন করা থাকে সেটা হচ্ছে হুসাইন এবরি আলী রাজিয়াল এটাই প্রমাণ করতেছে এক নম্বর প্রমাণ দিলাম দেখছেন এটাই প্রমাণ করতেছে যে সিয়ারা মূলত আলিজে আবিত আল্লাহ অনুসারী নয় মানে সিয়াদের যে গ্রুপটি বর্তমানে আছে তাদের সম্পর্কে আমরা অবশ্যই বিস্তারিত আলোচনা করবো এটা প্রথম কথা হচ্ছে যে তারা আলীজে আল্লাহ অনুসারী নয় বরং এরা হচ্ছে হোসারিম আলী রাজুতনের সময় যারা একসাথ হয়েছিল তারা যারা চক্রান্তকারী হোসারে আলী রাজি তহকে তারা দাওয়াত দিয়ে হোসার আলী রাজুত সেখানে সে আদাত বহন করেছেন তারা বালিয়ে গেছে এখন পরবর্তী সময় তারা একসাথে আর ওই মায়া কান্নাকারী যারা আছে তারাই হচ্ছে সত্যিকার মানে বুঝতে পেরেছি কারণ আলিজ আবি তালিব্লাহ সম্পর্কে শিয়াদের আলিফ আবি তালেবের ব্যাপারে তাদের আকৃতা আছে কিন্তু মানে তার এস্তে শাহাদ শাহাদার যে একটা ঘটনা ছিল এই দিবস সম্পর্কে তাদের কোনো ধরনের বক্তব্য নেই এবং তারা এটাকে কখনো গ্রহণ করে নেই দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যেটা সেটা যেটা সেটা হচ্ছে আলী নাবি তালে বেদিয়াল অনুসারে ছিলেন না কারণ আলিগ নাবি তালে বেদিয়াল তালাহুর সাথে সাল্লাহামের সাহাবিরা অনেকেই ছিলেন তোর মধ্যে আব্দুল্লাহ আব্বাস রাজি আল্লাহ ছিলেন আব্দুল্লাহ উম রদি আল্লাহ আব্দুল হানজার রাজি আত্ম ছিলেন সাহাবির অনেকেই ছিলেন সাহাবিদের ষোলো ছিলেন সাহাবিদের সন্তানরা ছিলেন আলিম আবি তালেব সাথে কিন্তু সিয়ারা সমস্ত সাহাবিদেরকে কাফের বা মর্তাগ মনে করে একজন সাহাবিকে তারা স্বীকার করে না যদি আলিম আবি তালে রান অনুসারী হতো তারা তো স্বীকার যেহেতু এরা সাথেই ছিল কিন্তু আল্লাহ এই সাহাবিরা আব্দুল্লাহ আব্বাস মাহমুদুল্লা কেউ সাথে ছিল সাথে এরা সবাই দিমত পোষণ করেছে তার বক্তব্যের সময় তার চিন্তাধারার সময় তিনি যখন কুফার উদ্দেশ্যে রওনা করেছিলেন সবাই দিমত পোষণ করেছে এটা আমরা এখানে এক আলোচনার মধ্যে বলেছিলাম আপনার যারা ছিলেন তারা হয়তো বুঝতে পারবেন জি হুসাইন ইমলা আলী রাজি আল তো সাথে পোষণ সবাই এই কারণে ধরিয়ে যে সিয়ারা বলতো মানে আলী ইবন আবি তালে আল্লাহ অনুসারী নয় তারা সত্যিকার অর্থে ওই হসার এমন আলী রাজন পরে যে গ্রুপটি একসাথ হয়েছিল এরাই হচ্ছে শিয়া এরাই হচ্ছে কি শিয়া তবে মা কালাতের যেই কিতাবগুলো রয়েছে বাগদাদি তার কিতাবের মধ্যে শেহরস্তানি তার মা কালাতুল ইসলামিং এর মধ্যে সবখানেই সিয়াদের শুরু মূলত উল্লেখ করেছে আবদুল্লাহনে সাবাইয়ের নাম দিয়ে কারণ আবদুল্লাহনি সাবাই প্রথম ব্যক্তি যে আলী এবনে আবি তালেব সম্পর্কে এ ধরনের কথা কি করেছে মাঠে ছেড়েছে আলি এবনে আবি তালেব রাজি আল্লাহ সম্পর্কে এই ধরনের বক্তব্য দিয়েছে এই জন্য বাগদাদি তার কিতাবের মধ্যে বলছেন ওয়াক সৌদা আলি সাবা ফিলেন من أهل الهدى فأظهر الإسلام وزادا يكون لهم عند أهل القفة سوكر ورياسة فذكر لهم أنه وجد في توراة أن لكل نبي وصيا وأن عليا وصيا محمد صلى الله عليه وسلم عبدالله بن سبا قفة تو دخلو جائے يعني اخوان آر قرتي تو قرأ کیو نئي موسان بن علي مراجئت سي تا عليا بن عبدالبا ديالت ركوتا قرأ ہوئي سي تاخوان شئ ماركت طوار جنو قرتي تو لابتو লোকদেরকে বললো যে হ্যাঁ আমি তাওরাতের মধ্যে একটা কথা পেয়েছি কি পেয়েছি তাওরাতের মধ্যে ইন্নআলি কুল্লিনে নবীর একজন ওসি আছে তাকে নবী ওসিয় করে যাবেন মোহাম্মদিন আলী হচ্ছে মোহাম্মদ সাল্লা ওসি এটা আমি পেয়েছি তাওরাতের মধ্যে তখন লোকেরা চতুর্দিক থেকে ঠিকই তো পেয়েছে ঠিকই তো পেয়েছে সেখান থেকে মানে এই দৃষ্টিভঙ্গি কি হয়েছে শুরু হয়েছে তবে তাদের এই দৃষ্টিভঙ্গি একটা দুজনে অনেকগুলো দৃষ্টিভঙ্গি তাদের সেখানে রয়েছে আসুন আমরা ধারাবাহিক ভাবে তাদের যে দৃষ্টিভঙ্গি আছে সেটা আমরা একটু ঐতিহাসিক ভাবে আলোচনা করি তারপর আকিদার মানে পয়েন্টটা যাব প্রথমে আমরা জানি যে আলি এবন আলে ব্রাজি আল্লাহ তালু সাদত বরণ করেছেন আর এটা নির্মম একটা বিষয় তাকে হত্যা করেছে মূলত ষড়যন্ত্রকারীরা খাওয়ারিজিরা আলি এবনিতলে ব্রাজিল সাদতের পরে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে। হাসানী রাজি আল্লাহ তালানু আবিআর আল্লাহর সাথে ক্ষমতা নিয়ে কি করেছেন তার করেছেন তা এসেছেন আর এই সমঝোতা ছিল রাসুল উল্লাহ সাল্লা ইসলামের নবুগতের ভবিষ্যৎবাণীগুলোর মধ্যে একটা যে ধরনের একটা হবে সেই বোখারি আহাতের মধ্যে এসেছে এবং রাসুল উল্লাহম আগে ঘোষণা করেছেন আর সেই সমঝোতা হুসাইন আলী রাজি মূলত এই সমঝোতার ক্ষেত্রে তার দিমত ছিল তখনই তিনি দিমত পোষণ করেছেন তারপর যা হল সেটা হচ্ছে হুসাইন রাজি আল্লাহ তান শাহদাত হল ময়দানে হুসেন আলী রদি আল্লাহ শাহাদের পরে এক সন্তান তাকে যাকে জয়ুর আদিন বলা হয় তিনি হচ্ছেন আলী ইবন হুসাইন জিনিস আলী ইব হুসাইন তিনি অনেক যোগ্য অনেক জ্ঞানী ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন অনেক যোগ্য জ্ঞানী ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন এবং সহি মানহাজের ব্যক্তি ছিলেন মানে মানহাজ বলতে বোঝানো হয়েছে সাহাবিরা যে ইমান হাজির উপর প্রতিষ্ঠিত ছিলেন আলীন রহমতুল্লাহ তিনি ঠিক একই ছিলেন কোন ধরনের তার দৃষ্টি এ ব্যাপারে কোন আহলেম তার আকিদা মতো কোন বিভ্রান্তি উল্লেখ করেননি সাহাবিদের যে আকিদা ছিল তাবিদের যে ছিল সে আকিদার উপর তিনি ছিলেন তার দুইটা ছেলে ছিল দুজন ছেলে প্রসিদ্ধি লাভ করেছে তার মধ্যে একজন নাম হচ্ছে মোহাম্মদ যাকে মোহাম্মদ আল বাকের বলা হয় আরেকজন নাম হচ্ছে জাহেদ ইবিনী আলী একজন নাম হচ্ছে মোহাম্মদ মোহাম্মদ আল বাকর যাকে বলা হয় তাকে আরেকজন হচ্ছে জাহেদ ইবনে আলী জাহিদ ইবনে আলী তিনি বড় পন্ডিত এবং বড় জ্ঞানী ছিলেন তিনি প্রথম ব্যক্তি ইতিহাসে পাওয়া যায় যিনি এই দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছেন সেটা হল ইয়ারা আন্না আলী আবি তবে আবুকরকে মানে খলিফা হিসেবে তিনি মেনে নিয়েছেন এবং এটা মনে করেছেন তিনি যে আবুকর আদি আল্লাহ তালাহুর এই খেলাফতটা মূলত মানে আলি এবন আবি যোগ্য উপযুক্ত ছিলেন কিন্তু তিনি খলিফা ছিলেন তাকে খলিফা হিসেবে অস্বীকার করেননি জাহিদ আলী তিনি প্রথম এই দৃষ্টিভঙ্গি তুলে ধরেন এই কারণেই কারণে জাহেদেবনে আলী যাদের দৃষ্টিভঙ্গির কারণেই শিয়াদের প্রথম এই দৃষ্টিভঙ্গিটা প্রকাশিত হয় সেখানে তাদের ইমামদের মধ্যে জাহেদেবনে আলীর যে ভাই মোহাম্মদ আল বা মোহাম্মদ আলবাকল বাকের তার হচ্ছে লকব তার নাম হচ্ছে এই দৃষ্টিভঙ্গিটা ভিন্ন ছিল কিন্তু বাকি তিনি এটা বিশ্বাস করতেন যে মানে খলিফার আশি মধ্যে বাকি যে তিনজন খলিফা অমর ওসমান রাজি আল্লাহ আনহুম এদের সবার খলাফাতকে তিনি স্বীকার করেছেন স্বীকার করেন নাই যে খেলকে তিনি অস্বীকার করেন নাই এবং আহ শুনতল জামাতে যে আকৃদা রয়েছে যে দৃষ্টিভঙ্গি রয়েছে আর সেই মূলনীতির সাথে তিনি মূলত সকল ক্ষেত্রে একমত ছিলেন আর এই দুই হচ্ছে শিয়াদের একটা গ্রুপ যখন জৈদ আপনি আলি আদুল কাছে আসলেন এসে বললেন যে আহ জয় আপনি এই অকর এবং অমর ওই দুজনের দুজনের উপর আপনি লানুত করুন এবং এই দুজন থেকে আপনি নিজেকে মুক্ত ঘোষণা করুন তবেদ আপনি দুজন থেকে নিজেকে মুক্ত ঘোষণা করুন এই দুজনে মানে সঠিক ছিল না এই বক্তব্য আপনি রহমতুল্লাহ তিনি বললেন যেমা এই দুজনে থেকে কিভাবে আমি নিজেকে বিচ্ছিন্ন করব নিজেকে মুক্ত করে নিবো অথচ এরা হচ্ছে আল্লাহ রাসুল সালামের দুই সাথে কিভাবে সম্ভব এই কথা বলার পরে এই গ্রুপ লোক এই বক্তব্য শোনার পরে তারা বলছে না যদি এমনটি হয় তাহলে আমরা আর আপনার সাথে নেই আমরা আপনার সাথে নেই আমরা আপনার থেকে বিন্ড এই রান্নার পুজো খায় তোমাকে ছেড়ে গেলাম আমরা তোমার সাথে নেই সেখান থেকে তাদের নাম করা হয়েছে তার সেখান থেকে সম্পূর্ণ কি হয়েছে নিজেকে বিচ্ছিন্ন করে নিয়েছে নিজেকে গুটি নিয়েছে বলছে না আমরা তোমার সাথে নেই সেখান থেকে শেয়ার রাফেদি হয়েছে শেয়াদের পরিচয়ের মধ্যে একটা পরিচয় হচ্ছে তারা নিজেদেরকে রাফেদি হিসেবে পরিচয় দিয়েছে যদিও তাদের কিতাবের পঁয়ষট্টি এবং সাতানব্বই পৃষ্ঠার মধ্যে তিনি একথা উল্লেখ করেছেন একটা নামকরণের বিষয়টি উল্লেখ করেছে। যে নাম একটা অধ্যায় করেছেন ফদুর রাফিদাতি বিহা রাফিদাতের ফজিল এবং তাদের এই নামকরণের মানে প্রশংসা একটা অধ্যায় তৈরি করেছে কাল দেখাল তো আর আবি আব্দুল্লাহ জাফর মহম্মদ আবু আবদুল্লাহ জাফর মাহমুদ জাফর উদ্দিন মোহাম্মদের কাছে আমি একদিন গেলাম জাফর উদ্দিন মোহাম্মদ হচ্ছে জাফর সাদে যাকে জাফরাত সাদেক বলা হয় থাকে আমি তার কাছে একদিন গেলাম তাকে বললাম যে আমরা তোমার জন্য উৎসটা হচ্ছি কেন মানুষ তো আমাদেরকে বলতেছে রাফেদি মানুষ তো আমাদেরকে রহাফেদ বলতেছে রাফেদি বলতেছে কি জিনিস আমাদের আমাদের সমস্যা মানুষ আমাদেরকে রাফেদ বলতেছে শব্দ অর্থ তো না এমন শব্দ অর্থ কি না আর বনস যেহেতু মানে সুন সুন্নিদেরই প্রভাব বেশি ছিল তখন এটা রাজাকারের মতো হয়ে গেছে শব্দটা বুঝেছে কিন্তু যার কারণে শুনতে ভালো তখন এসে প্রশ্ন করলো যে কি ব্যাপার আমাদেরকে বলতেছে জাফর কাছে এসে তখন তিনি বললেন ফাঁকা মাহুকুম তারা তোমাদেরকে নামকরণ করে নাই আল্লাহর প্রসম তারা নামকরণ করে নাই ঈসা ঈসা কণ্ঠে তোমাদেরকে নামকরণ করে দিয়েছে আল্লাহ তালা রাখে মানে তোমার নিজেরাও মুসলমান এবং ইঞ্জিলের মধ্যে আল্লাহ তারা আমাদেরকে এই নামে আহ্বান করেছেন নজাহা চিন্তা করেছেন কিভাবে নিজেদেরকে মানে নিজেদের নাম পর্যন্ত মানে নামের ফজরত পিথ্যা এভাবে মানে তারা নিজেদের সপক্ষে নিজেদের ইচ্ছা মতো যতটুকু তৈরি করা দরকার ততটুকু হাদিস কোরআন সব নিজেই তৈরি করে নিয়েছে তারা সামনে আলোচনার মধ্যে বলবো যে কোরআনের আয়াত আপনাদের সামনে শোনাবো তাদের নিজেও বাড়ি খোয়াশ কিছু জানেন না আমি যেটা বলতেছিলাম সেটা হলো এরপরে মোহাম্মদ আর আর যে আলী এই দুজনের মধ্যে যে আলী দুটো মধ্যে তার সমস্যা হয়েছে একটা মাসার কথা বলেছি কি ছিল তফদির সেটা হল হোসেনের বিরুদ্ধে যে খুরিজ করেছেন বেরিয়ে গেছেন তার দৃষ্টিভঙ্গি সেখানে ছিল ইস্তিহাদ তিনি ইস্তেহাত করে বেরিয়ে গেছেন কিন্তু ওই ইস্তেহাদে ইস্তিহাদ করে যে আলী কি করেছেন উমাইয়া শাসক যারা আছে এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এদের বিরুদ্ধে কি করতে হবে যুদ্ধ ঘোষণা দিতে তখন তোদের শাসন আর এই সময় খেলাফতের দায়িত্ব ছিল হিসাব আব্দুল মালিকের ছেলে পয় হচ্ছে ক্ষমতা এসেছে হিসাম উম আব্দুল মালিক এর ক্ষমতার সময় সে কি করলো এই কথা ঘোষণা করলো যে মানে এদের বিরুদ্ধে এরা কি নয় এরা খলিফা নয় এদের বিরুদ্ধে খেলাফতের বিরুদ্ধে ঘোষণা দিল কেন যে আলী যদি আল্লাহ তিনি একটা পক্ষ একটা হলো উমাইয়া আর একটা আব্বাসীদের সাথে তার পরিচয় হলো তখন আব্বাসীরা বলো যে তুমি যদি আমাদের সাথে একসাথে কাজ করো খেলাফতের জন্য আমাদের সাথে একসাথে কাজ করো তাহলে তোমার সাথে আমার বাড়া গ্রহণ করব তোমাকে প্রধান করে দিব ওই মুনাফিকরা এভাবে যেভাবে হোসেন তোমাকে বলেছেন ঠিক সেভাবে কি মানে আলীতানু তিনি খুবই সফট ভালো মানুষ ছিলেন এমন ভালো মানুষ তার সম্পর্কে যে সমস্ত বর্ণনা পাওয়া যায় আমি কালকে আপনি পড়তেছিলাম আবার আমার চোখ থেকে বাড়ি তার সঙ্গে যে সমস্ত বর্ণনা পাওয়া যায় সেগুলো অনেক বিশাল বিষয়ে। যে তিনি যে এত বিশাল মানে ইয়ের এটা কি অধিকারী ছিলেন কিন্তু দুঃখজনক যেটা সেটা হলো এজন্য লোকদেরকে শহর শহর লোকদেরকে খুব করা যায় খুব তাড়াতাড়ি করা যায় মানে আমরা শুনেছি আমাদের পড়ার সমস্ত মিথ্যা কিনা সত্য জানি না অবস্থা আমাদেরকে নুলাঙ্গেন মোল্লা জীবনের লেখা তো নূর লাংর একটা কিতাবটা মোল্লা জীবন রহমতুল লিখেছেন তো এটা ভারতের লিখো এক লোক এসে তাকে বললেন যে মূল আপনি কোথায় যাচ্ছেন আপনি কেন এরকম করতেছেন আপনি তো আপনার তো স্ত্রী মারা আপনি তো বিধবা হলে তো বলছে কি করতেছেন আমার কোন খোঁজ খবর বাসায় গিয়ে স্ত্রী বলতেছে আমার কি ইস্তিমা গিয়েছে এই মানে এই ধরনের লোকগুলো এরকমই হয় বিধবা তো ঠিক একই কথা মানে তাকে দিলেন কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হল না শেষ রক্ষা হল না একশো বাইশনে যে আলিরাজ হত্যা করা হয়েছে যুদ্ধের মধ্যে যখন তাদের সাথে তারা ধারণ করেছেন তখন জাহাদ আলী তিনি সেখানে নিহত হন এবং তিনি মারা যান বাকি ছিল মোহাম্মদ আল বাকের তো মোহাম্মদ আল বাকের এর একটা সন্তান তার নাম হচ্ছে জাফর জাফরাত সাদেক জাফর মোহাম্মদ জাফরাজ সাদেক যেটাকে বলা হয় তাকে তারা মানে গ্রহণ করে তো জাফরাজ সাদেক তিনি মূলত এই দৃষ্টিভঙ্গি পোষণ করতেন না তার ছেলে আলী মুসা আর আলী মুসা আরেদা প্রথম ব্যক্তি যাকে মানে হারুন রশিদ কি করে ওই খেলাফতের লোভ দেখিয়ে খেলাফত দেখিয়ে মানে শেষ পর্যন্ত আব্বাসি খেলাফত প্রতিষ্ঠা লাভ করে এবং উমাইয়ারা সেখানে কে হয় উমাইয়াদের পতন হয় উমাইয়াদের পতন হয় এবং সেটা সহযোগিতা করে থাকে আলী এব্দি মূলসা যাকে আলী মূলসাদাকে আর রেদা বলা হয়েছে এরা সবাই শিয়াদের ইমাম এরা সবাই কি শিয়াদের ইমাম এদের সবাইকে শিয়ারা ইমাম হিসেবে গ্রহণ করেছে একেবারে মানে আলী আলি এ রদা এর এরপরে তার ছেলে মোহাম্মদ আল জওয়াদ মোহাম্মদ আল জওয়াদের পরে আলী এব মোহাম্মদ আল হাদি তার ছেলে হচ্ছে হাসান আল আসকারি বয়স এখন আর কাকে দিয়ে মানে এই ইমামতি চলবে এই মামতিতে বন্ধ হয়ে যাচ্ছে ইমাম শেষ হয়ে যাচ্ছে তখন সেরা সবাই বিপাকে বললো বড় ধরনের মানে বিপাকে বললো চিন্তার মধ্যে টেনশনে বললো কি করবে এই টেনশন করতে করতে এক পর্যায়ে এখন তার সন্তান মোহাম্মদুল্লাহ হাসান যাকে মোহাম্মদ হাসান আল আসকারী বলতেছে হাসান মোহাম্মদ হাসানি তিনি এই পাঁচ বছরের সন্তান তার মৃত্যু হয় তারা তারসব পাওয়া যায়নি তার মৃত্যু হয়েছে এখন শিয়া বলতেছে তার মৃত্যু হয় রে শিয়াদের বক্তব্য হচ্ছে এই হচ্ছে সেই মাহমুদুল হাসান এই হচ্ছে আল মেহাদি আল মুদার যে মাহাদির কথা রাসল সাল ইসলাম বলছেন তিনি ইরাক থেকে একটু দূরে একটা শহরের নাম আছে সামুজা আপনি আপনারা কি এরা না তো এই সামুদ্রা এর সেরদাবের মধ্যে দুই পাহাড়ে গিরিপথের মধ্যে তারা বলতেছে এখানে লুকিয়ে গিয়েছে পাঁচ বছর বয়সে তিনি লুকিয়ে গেছেন এখনো তিনি জীবিত আছেন প্রত্যেক বছর ওই সুনির্দিষ্ট সময়ে যে যে তারিখে তার মৃত্যু হয়েছে ওই সময়ে শিয়ারা ওই সেরদাব সামুদ্রাক সামনে গিয়ে তারা চিৎকার করে করে কান্নাকাটি করে যে হে ইমাম আপনি বেরিয়ে আসেন হে ইমাম আপনি বেরিয়ে আসেন আমরা অপেক্ষায় আছি বলবো আজকে মনে হয় আর সময় হবে না আমরা আগামী ক্লাসের মধ্যে তাদের আকিদার মৌলিক যে বিষয়গুলো আছে আর এরপরে আমরা আলোচনা করবো যে আলোচনত জামাতের মহকে কি অবস্থানটা কি খুব গুরুত্বপূর্ণ আলোচনা এবং এই আলোচনাগুলো বহু কষ্ট করে আমি এক একসাথ করেছি আমার নিজের বহুত প্রশ্ন হয়েছে পিঠে ব্যথা ব্যথা মানে বাস্তব করা হয়েছে মানে বসতে এতক্ষণ বসার এখন আর ধৈর্য নেই আহ আমি আশা করবো আপনার একটু আর মাকে সময়গুলো সময় দিল সামনের মাসের প্রথম প্রথম শনিবারে মানে সামনে মাস বলতে ফেব্রুয়ারি মাসে প্রথম শনিবারে ফেব্রুয়ারি মাসের প্রথম শনিবার ইনশা তালা আমরা বাকি আলোচনাগুলো ইনশাআল্লাহ চেষ্টা করবো শেষ করার জন্য হাজা মোহাম্মদ